জুবায়র ইবনু মুম রদি আলাহ হতে বর্ণিত তিনি বলেন আমি এবং উসমান ইবনু আফান রদিয়াল্লাহ তোয়ালাহু আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম এর দরবারে হাজির হলাম উসমান রদিয়াল্লাহ তোলাহু বললেন হে আল্লাহ রসুল আপনি মুতালিবের সন্তানদেরকে দান করলেন এবং আমাদেরকে বাদ দিলেন অথচ তারা ও আমরা আপনার বংশগতভাবে সমস্তরের স্তরের নবী সাল্লাহ আলাইসাল্লাম বললেন বনু হাসিম ও বনু মুতালিব এক ও অভিন্ন